অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা মুবারক জানিয়ে শুরু করছি আমাদের আহ কামল কোরআনের আলোচনা কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার আয়োজনে যারা শরিক হয়েছেন আপনারা আপনাদের সবাইকে অসংখ্য অভিনন্দন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সবাইকে সুস্থ রাখেন আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের বরকত দিয়ে যেন মালামাল করে দেন কোরআনের মাধ্যমে যেন আমরা সুস্থ থাকি কোরআনের মাধ্যমে যেন আমরা কবরের শান্তিতে থাকি কোরআনের মাধ্যমে যেন আমরা দুনিয়াতে ভালো থাকি কোরআনের মাধ্যমে যেন আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি ইনশাআল্লাহ আমিনীর আমার ভাইরা আলোচনা হচ্ছে সুরা নিসার ধারাবাহিক আলোচনা আমরা এখন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ বাস নম্বর ফোরটি নাইন দিন ইউজো না হোম বল ইউকি মলা ইং দুর কী ফত্তরো নদী ও কফি ইসমিন हे नवी आपनी कि ते देखे जाशंसा नीजे कर आसल कथा हल आल्ला जाके चाहबें ताकि प्रशंसा करबें और प्रशंसित करबर के सामान्य परिमाण जुलूमो करा देखे तरा आल्लापर मिथ्याोपे आल्ला मिथ्याोपराटाई तेजर गुणागार हार्जन जथेष এখানে হিউম্যান্লামের জামায়নাতেও এরকম বিভিন্ন লিডাররা ছিল যারা নিজেদেরকে জ্ঞানে গুনে সম্পদে আভিজাত নিজেদেরকে খুব বড় মনে করতো হামসে কোন বড় হয় আমার থেকে বড় আর কে আছে আন আসাদ্যমিনা কৌয়া আমাদের থেকে শক্তিশালী আর কে আছে এরকমভাবে অনেকেই নিজেরা নিজেদেরকে ভালো মনে করত বিশেষ করে আল্লা নবীর জামানায় এক ধরনের ধারণা ছিল মক্কার কাফের মশরিক কোরআসরা মনে করতো যে আমরা যে পরিমাণ ভালো কাজ করতেছি এটা মোহাম্মাদের থেকে বহু বেশি করতেছে মোহাম্মাদও ফেতনা তৈরি করতেছে আমরা কাবা ঘরের খেদমত করি আমরা হাজিদেরকে পানি খাওয়াই কা বাঘরের গ্লাপ লাগাই আমরা হজে যারা আসে তাদেরকে খাবার খাওয়াই আল্লাহর ঘরের যারা খেদমত করে এদের থেকে ভালো কাজ কি আর আছে নাকি মোহাম্মদ তো খাবারও খাওয়াই না মোহাম্মদ তো অন্য কোনো কাজের সাথে নাই সে শুধু ই করে বেড়াচ্ছে যারা আমাদের দাস দাসী আছে এদেরকে অশ্রু দিচ্ছে যুবকদেরকে অশ্রাশা দিচ্ছে আর তাদেরকে সব সবই বানায় ফেলতেছে তারা বেধর্মী বানায় ফেলতেছে এটা ছিল তাদের ধারণা এবং নিজেরা নিজেদেরকে ভালো মনে এই ধারণার উপরে কুঠারাঘাত করেছ তোমরা যা মনে করতেছ যা এক্সপ্রেশন দিচ্ছ যা বর্ণনা করছো শেষে গিয়ে বলেছেন করা সংস্কারের কাজ কাজকে কি তোমরা ওই কাজের সমান মনে করেছো কোন কাজ কামিল আল্লাহর উপরে ইমানা এবং আখেরাতের উপরে ইমান আনা তার চেয়েও কি তোমরা তোমাদের এই হাজিদের পানি খাওয়ানো আর মসজিদের হারামের খেদমত কে বড় মনে করে নিয়েছো আর সঙ্গে করে সঙ্গেছ তোমরা নেবার নে সময় আল্লাহর কাছে সমান হতে পারে না ইমান যদি ঠিক না থাকে ইমান যদি শির মুক্ত না হয় আপনি যতই মসজিদের সভাপতি হন যতই আপনি মসজিদ বানান যতই আপনি মুক্ত না থাকেন তাহলে কোনো কাজে আসবে না মোতাবলির পোস্ট কোনো কাজে আসবে না আপনার কারণ আপনার আসল ঠিক নাই তার প্রমাণ হলো এই আয়াত আল্লাহ বলেছেন তারা সমান নয় আল্লাহর কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান থাকতে হবে আল্লাহর উপরে ইমান হলো সিরক মুক্ত ইমান এখানে কোন সির্ক হতে পারে না আর এই কারণে তোমরা নিজেদেরকে খুব ভালো মনে করো ওদের থেকে ভালো ইসলাম আমরা আমরা ইসলামের বেশি হেফাজত করি আমরা ইসলামকে বেশি লুক আপার করি আমরা এটা করেছি সেটা করেছি ওরা কি ইসলাম ওরা হলো অন্য ইসলাম দিস ইসলাম এই যে রাজনৈতিক কথা এই যে উল্টাপাল্টা কথা এটা আল্লাহ রাবুল্লাহ আলমিন ভালোবাসেন না নিজেদেরকে খুব ভালো মনে করা করেছে ইহুদি এবং নাসারাদের ইহুদিরা মনে করত যে তারা হলো তাদেরকে আল্লাহ তাদেরকে সিলেক্ট করেছে আল্লাহ ভালো যে বাসছে কোনো দিন আর মন্দ বাড়বে না তাদেরকে তাদেরকে যে আল্লাহ এত মহবত করে কোন পর্যায়ে আল্লাহর এবং আল্লাহর বন্ধু আল্লাহর আমরা হয়ে গিয়েছি আর সবাই রাবিশালি যদি তোমরা আল্লাহর সন্তানী হয়ে যাবা আর যদি আল্লাহর বন্ধু হয়ে যাবা তা গুনা করলে আল্লাহ তোমাদেরকে পিটানি কেন দেন কাজে এটা খারাপ ধারণা এটা ঠিক না কত রকমের ভুল ধারণা ছিল নিজেদেরকে কত বড় তারা মনে করেছে তারা এ কথা বলতো আমাদেরকে জাহান নামের আগুন আসলে কোনো দিন আমাদেরকে টাস করবে না একান্ত যদি টাস করেও আমাদের কাউকে তাহলে ওনলি চল্লিশ দিন ওনলি ফোরটি ডেজ যদি জাহান একান্ত শাস্তি পাইতেই হয় চল্লিশ দিন তো অল্প সময় আমরা এটা সহ্য করে নিয়ে যাব। চল্লিশ দিন কেন আমরা গরুর বাসুরের পূজা তো চল্লিশ দিনই করেছিল আমাদের পূর্বপুরুষরা মৌসা আলহ সালাম যখন তুর পাহাড়ে গেলেন হারুন আলাহ সাল্লামকে রেখে কথা ছিল তো ফিরে আসবেন তিরিশ দিনে কিন্তু ওয়া তাম না হাবি আস আল্লাহ বলেন আমি দশ দিন বাড়াই দিলাম চল্লিশ দিন লাগলো সামিরি নামক এই লোকের ওস্বাস পড়ে সবাই তো ওই গরুর বা পূজা করা শুরু করলো হারুন বললেন যে ভুল হচ্ছে কয়না না তোমার কথা মানিনা না মূসা আসুক আমরা এটা করবো করে ফেললো তারা এই আর কি আল্লাহ সব হুয়া তা আলাহ প্রসঙ্গে বর্ণনা করেছেন যেমন সুরা তোহার মধ্যে এসেছে এবং সুরা বাঁকার মধ্যে এসে বেত্তে খা যে কুমলে ইজলা তোমরা গরুর বা সুরের পূজা করে জোফা তোলা এই সমস্ত বর্ণনা এসেছে তাদের মধ্যে একটা ধারণা ছিল যে আমাদেরকে কোনোদিন জাহান নামের আগুন আমরা ইহুদিদেরকে ধরবে এটা আমাদের জন্য না নিজেদেরকে কত বড় মনে করতে তারা এখনো পর্যন্ত এই কথা এই গ্রুপের মধ্যে এখনো রয়ে গেছে এনিওয়ে এখন মূল কথা হলো যে এটা তারা মনে করতো আর কেউ কেউ মনে করত তারা ইহুদি এবং খ্রিস্টান হওয়া ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারে কেউ জান্নাতে যাইতে পারবানা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা খ্রিস্টান হয়ে যাও যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমরা ইহুদি হয়ে যাও এখনো খ্রিস্টানদের স্লোগান হলো এইটা গুণা নিয়ে শুলে চড়ে গুনা মাপ করাই দিয়ে গেছেন দেখেন কি কায়দা গোনা হওয়ার আগেই মাফ এটা কোনো যুক্তিতে খাটে আপনি এখনো গুণা করেন নাই তার আগে এটা হয়ে গেছে এই জন্য যত আকাম কোকাম যা করবে মাপ হয়ে গেছে এরকম আপনার লজিকের বাইরে কোনো জিনিস এটা দিন হতে পারে না অন্তত এটা কোনো শরীয়ত হতে পারে না এনিওয়ে পয়সার জোরে ক্ষমতা জোরে এগুলো সারা দুনিয়াতে চড়াচ্ছে আমাদের মুসলমান ভাই বোনদের ইমান নিয়ে পরীক্ষা করা হচ্ছে এবং তারা অনেকেই টাকার লোভে পয়সার লোভে সুবিধার লোভে অথবা চাপে পড়ে অনেকেই খ্রিস্টান হয়ে যাচ্ছেন আনফর্চুনেটলি আর আমরা মুসলমানরা ঘুমাচ্ছি আর ঘুমাচ্ছি আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই আমাদের কোন দাওয়াতের কোনো কার্যক্রম নাই আমাদের কোন কিছু অর্গানাইজ নাই আনফর্চুনেটলি আমার ভাইয়েরা বোনেরা অনেকে মনে করি আমরা জান্নাতের এজেন্ট হয়ে গেছি না এই প্রসঙ্গে আমরা আলোচনা করব আমার ভাইরা তবে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক স্টেন্ট ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 थन जाएटायर एक भर्षा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 শাহিদুল্লাহ খান মাদন ডক্টর হাফেজের কারণ আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা এবং নাসারা তারা যে দাবি করেছে ভুল দাবি যে জানাতে যেতে হলে তাদের মতো হতে হবে এই দাবিকে আল্লাহ সুহায়ন হওয়া তাহলে এখানে খণ্ডন করেছে বরং আল্লাহ বলেছেন আমি আল্লাহ যার প্রশংসা করি এবং যাকে জান্নাতের গ্রান্টি দেই তারাই হলো মূলত প্রশংসিত এবং তারাই ভালো আল্লাহ কার প্রশংসা করেছেন আল্লাহ প্রশংসা করেছেন নবী মুহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এবং প্রশংসা করেছেন আপনার যারা মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে আমরা ফলো করি যারা আল্লাহ নবী কে ফলো করে চলেছে তারা জান্ নাহাম্মালাম অথবা আহমদ দুই নামই তো এসেছে কোরআনের মধ্যে আল্লাহ নবীর মোহাম্মদ এবং আহমদ দুটোই হামদ থেকে এসেছে হাম ইমদাল হামদ মানে হলো প্রশংসিত হওয়া প্রশংসা করা Praiseworthy have been praised. She has been praised for reading everything And he has been praised for more so much. And alleys praise tooso doesn't pass from all 02 to all. This the Babhi tells me In one way And his derechos of his throne Go give you all a pleasure Qualifer আল্লাহ যাকে চান দিলে হবে না কারণ করেছেন আর বলছেন আল্লাহ যাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেন সেই হলো মূলত ভালো চরিত্রে সেই হলো জান্নাতি আল্লাহর নবীকে আল্লাহ কি টেস্টিমোনিয়াল দিলেন আমরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় আমরা পড়ি তখন স্কুল থেকে কলেজ থেকে ইনস্টিটিউশন থেকে আমাদের সার্টিফিকেটের সঙ্গে একটা টেস্টিমোনিয়াল দেওয়া হয় এটাকে সার্টিফিকেট এটা বলা হয় আরবিতে এটাকে বলে সুলুক। হুসনতি মানে সার্টিফিকেট হুসনুসিরা ও ভালো চরিত্রের সার্টিফিকেট এটা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি সবাই এটা দেওয়ার নিয়ম আছে আর আমার নবীকে এবং আপনাকে আমাকে এই উম্মত কে আমি যেটা স্বয়ং দেন তার উপরে আর হলো কোথায় আল্লাহ নিজে বলেছেন আপনি এক মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ আকবার আল্লাহ নবী এক মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আল্লাহ আকবর সুরা আল ইমরানে আপনার অন্তর খুবই দয়াময় খুবই নরম সফট হার্টেড আপনার মনটা খুব নরম মন হস গলিজ হয়ে যেতেন আপনি রুক্ষ স্বভাবের হতেন খিটখিটে মেজাজের হতেন আর আপনার অন্তরটা যদি কঠিন হতো লো বিনিক मानुषर आपनर थे के भेगे चले जित पाली चले जित आल्ला नबी के देखले मानुष खाली आसत और आसतोकर का थकी बसी संगे कथा उनके मुस्लिम होंगे नन मुसलिम हम सब करत जो अपार अंतर कठिन हत सबाई भेगे चले जित्ला जाके चानी तस्किया करें তাকে তিনি প্রশংসা করেন তাকে তিনি আমি ওই ছেলের সম্পর্কে ছাত্র সম্পর্কে ইন্ডিভিজুয়াল সম্পর্কে যা জানি বা আমি যা মনে করি এরপর আমরা লিখি আমাদের উস্তাদরাও লিখেছেন আমরা যাদের কাছ থেকে নিয়েছি তারাও লিখেছেন যদি এর বাহিরে কোনো কিছু থাকে তাহলে এটা আমার বিষয় না এটা আল্লাহর বিষয় আল্লাহ জানা আছে জন্য আমরাও যখন বাংলা অথবা ইংরেজিতে লেখি যে আমার জানা মতে তিনি রাষ্ট্রদ্রোহী অথবা সমাজ বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত নন আমার জানার বাইরে কিছু থাকলে ভিন্ন দেখেন সবখানে আমরা এই জন্য যে আমি যতটুক জানি এর বাহিরে যা আছে এটা আল্লাহ জান এটা সুন্দর ওয়েভাবেই লিখতে হয় এটাই লেখার নিয়ম কারণ মানুষের অনেক সের আছে অনেক গোপন বিষয় আছে অনেক গোপন ভেদ আছে আপনার সঙ্গে একজন মানুষের যা কারেক্টারের বাহিরে তার লেন আছে আর কে কি করেন এটা তো আপনি আমি জানি না এটা সুন্দর আল্লাহ আল্লাহর আমি করি না কারণ এই তার বলেছেন আল্লাহ যাকে চান তাকে তাজকিয়া দেন প্রশংসার এই যে বিষয় মানুষের প্রশংসা করা আল্লাহ নবী বলেছেন সই মুসলিম শরীফের মধ্যে হাদিস আনিল মিকদাদসুল্লাহ মুখে যেন আমরা ধুলা মেরে দেই। হাদিসটা সিম্বলিক অথবা ধুলা আপনি যদি মারতে চান তো মারবেন প্রশংসা যেন মানুষের সামনে সামনাসামনি প্রশংসা করে যেন মানুষদেরকে নষ্ট করে দেওয়া হয় আল্লাহ আলাদা ছিল আল্লাহ প্রশংসা করেছেন তিনি আরো সুক্রিয়া আদায় করেছেন আমরা সাধারণ মানুষ কেউ প্রশংসা করলে আমরা পেঁপে ফুলে এত বড় হয়ে যায় ফুলে উঠি ফেফে উঠি আমরা যা হাম বড় মিয়া গিয়া, হাম ইয়ে হো গিয়া ও হো গিয়া আমরা যারা টিচার আমাদের অবজারভেশন হলো যেই ছাত্রকে আপনি বেশি প্রশংসা করবেন যেই ছাত্রকে আপনি বেশি ফোকাস করবেন আপনি তাকে নষ্ট করে ফেলবেন একদিন শুনলেন যে এক লোক আর লোকের খুব প্রশংসা করতেছে তখন আল্লাহ নবী বললেন কি হয়েছে তুমি তোমার ভাইয়ের ঘাড়টাকে দেখি কেটে আল্লাহ যদি তোমাদের কেউ তোমাদের বন্ধু বান্ধবের আপনজনের ভাইয়ের অন্য কারো সঙ্গী সাথীর প্রশংসা যদি করতেই হয় মাহালা না করে উপায় নাই তখন তোমরা কি করবে ফালিয়াকুল তখন সে বলবে তার ব্যাপারে মনে করি সে খুব ভালো আমি তার ব্যাপারে মনে করি সে খুব কোঅপারেটিভ আমি তার ব্যাপারে আমি এটা মনে করি তবে আল্লাহর উপরে কাউকে তোমরা যেন প্রধান্য দিয়ে না ফেল দেখেন এটাও খুব সুন্দর করে আর যাকে চান তাকে দিনের সমুজ দান করেন আর এই মালটা হলো খুবই চাকচিকময় যে ব্যক্তি এই মালকে মালের হক আদায় করবে আল্লাহ তার মালের মধ্যে বরকত দিবে না তোমরা সাবধান প্রশংসা থেকে সাবধান মানুষের তো থেকে সাবধান এটা হলো জবাই কাজে আমরা যেন এরকম ভাবে মানুষদেরকে প্রশংসা করে করে যেন নষ্ট করে না ফেলি বরং আল্লাহ হ্যাঁ হুয়া তাহলে এখানে যেটা চান সেটা হলো যে আমরা প্রশংসা করি কিন্তু ব্যালেন্স যেন থাকে আর আল্লাহ জানেন প্রত্যেকের ভিতরের অবস্থাটা যেহেতু আল্লাহ জানি না আপনি কারো প্রশংসা করলে বলবেন যে আমি এটা জানি আল্লাহ ভালো জানেন তাহলে আপনি এটাকে ব্যালেন্স করলেন আর ইহুদিন নাসারারা নিজেদেরকে যেভাবে প্রশংসা করেছে। এটা অনেক প্রশংসা ছিল আল্লাহ সু হ্যাঁ না হুয়া তাহলে জবাব দিয়ে বলেছেন হ্যাঁ তো বুড়ো তোমাদের দলিল নিয়ে আসো যে ইহুদি নাসারা না হলে জান্নাতে যাওয়া যাবে না তোমরা যে আল্লাহর ব্যাটা অমুক তমুক হিজি বিজি বলছো তাহলে তোমাদের শাস্তি কেন হবে আল্লাহ সবখানে এটাকে কুঠারাঘাত করেছেন আর আল্লানবীকে আল্লাহ প্রশংসা করেছেন আর আল্লাহনবীকে প্রশংসা করে আমাদের জন্য রোল মডেল বানিয়ে দিয়েছেন আল্লাহ সফ হায়ন হত আসুন আমরা প্রশংসা থেকে বেঁচে থাকি আর অন্য মানুষের প্রশংসা করে অন্য মানুষকে জন্য নষ্ট করে না দিই একটা ব্যালেন্সের মধ্যে করি আর কেউ এরপরও জোর করে আমাদেরকে প্রশংসা করে বসলে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং বলি যে আল্লাহ তুমি আমাকে মাফ করো এই প্রশংসা থেকে আস্ত আর এটা ক্রেডিট আমার এখানে কোনো কিছু করার নেই নিজেকে ছোট গান করি নিজেকে ছোট মনে করি তো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে বড় করে দিবেন নিশা আল্লাহ জাজাকুম্লাহরান আপনারা আজকে আমাদের সঙ্গে শরিক হওয়ার জন্য অনেক অনেক শুক্রিয়া আসসালাম আলাইকুম আহমতুল सठी परिपूर्ण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 जकत दान अर्थ पाठातेन बैंक छाचल्लिसमोड पाँड़कांट नमबर 008 1132 308 आइबान GB49 A-R-A-Y 3-0008 308 1132 308 सौर्ट कोड 30 008 3 स्वेफ्ट BIC कोड A-R-A-Y GB 222 टाका पाथे आमादे रिमेल करून support at peace tv.tv peace tv मनोबतर समधान